মালিক ইবনু হুয়ারিশ রাহালাহু বর্ণনা করেন নাবিজ সাল্লা সাল্লামের নিকট এসে কিছুদিন অবস্থান করলাম তিনি আমাদের বললেন তোমরা তোমাদের পরিবার পরিজনের মধ্যে ফিরে যাবার পর অমুক সালাত অমুক সময় অমুক সালাত অমুক সময় আদায় করবে সময় হলে তোমাদের কেউ আজান দেবে এবং তোমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ইমামাত করবে